রসুল্লা তিম কমাবাদ ফিন খেরদিস কিতাবহ মহমদিনকদসাত দৌলাল ফিন্নার আাদ ফবাহিনেতনীম বিসমল্লমান রহিম আল ফলাম তিলক আয়াতাবহকম আকানল্নাস আজহ রিমিন সমস্ত ফক্রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়তের জন্য আসমান থেকে ওয়াহি নাজিল করেছেন সে আল্লা যাবতী প্রশংসা জিয়াল আল্লাহ ফকরবুল আলমিন ফোরন এবং সন্নাকে ওহিরূপে নবী করিম সাল আলিয়াসাল্লামের ওপর নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিল হুফিয়া নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি যার অনুসরণ রয়েছে সার্বিক কল্যাণ সুরাই ইউনুসের আজকে আপনাদের সামনে তাফসির করব। এই সুরাই ইউনুস নবী ক্যাদি সাল্লা সালামের মক্কি জীবনে নাজেল হয়েছে এবং এতে একশো আয়াত রয়েছে এই সুরাই ইউনুস আলিহাল্লামের কৌমের কথা তার সম্প্রদায়ের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে যার ফলে এই সুরার নামকরণ হয়েছে সুরাত ইউনুস মহান আল্লাহ এর স্বাদ করেছেন বিসমিল্লাহ রহমানুর রা আলিফলাম রাতিলকা আয়াতুল কিতাবিল হাকিম আলিফলাম রা এ সম্পর্কে তাই বলবো যে যা বলা হয়েছে আলিফুলাম মিম সম্পর্কে এই রকমই আলিফলাম মিম সদ যে রয়েছে সুরে আরাফে আর এইভাবে সব বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে বিভিন্ন সুরার শুরুতে এগুলি সম্পর্কে তফসির কারগন যা বলেছেন যে আল্লাহ পাকরাবুল আলামিন এগুলির উদ্দেশ্য ভালো জানেন नबीए करीम सल्लाह सल्लम साहब आई करमगन के सम्पर् कि सूतरा एगुलिर पिछने समय व्यय करबना आल्ला मान रखब्लाब्बुल आलमीन उद्देश्य नहीं शब्दगलि नाजिल कराने करीमे क्योंकि एगुलिर अर्थ सम्पर्के एगुलिर उद्देश्य सम्पर्य आल्ला पक भलो जानें अल्लाह आलम बे मुरदेहि बे जाली তবে তাফসির কার্গণ একটি কথা বলেছেন যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এই বিচ্ছিন্ন শব্দগুলি দিয়ে আরব কবিদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে কেরিমের প্রতি হয় বিশ্বাস করো আর যদি বিশ্বাস করতে না চাও তাহলে এই রকমের কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো যদি বলো যে এটি ওয়াহি নয় আল্লাহর বাণী নয় বরং মোহাম্মদ সাল্লা রচিত তাহলে তোমরাও এরকম রচনা করে নিয়ে আসো আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছেও এই অক্ষরগুলি রয়েছে আল্লাহাকের সাদ করেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এ হচ্ছে প্রজ্ঞাময় বা বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ তোমাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি নবী করিম সাল আলহ যা পাঠ করে শুনিয়েছেন মানব জাতির জন্য কি এটি আশ্চর্য বিষয় হয়ে গেছে মানুষের জন্য কি এটি বিস্ময়কর বিষয় হয়ে গেছে যে আমি ওহি করেছি এলা রজুলি মিনহু তাদের মধ্যে থেকে একজন ব্যক্তির ওপর অর্থাৎ তারা কি আশ্চর্য হচ্ছে ওহির ওপর যে আবার কি জিনিস তার আশ্চর্য হচ্ছে কি আমার নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মনোনয়নের ওপর যে তাদের মধ্য থেকে একজনকে আমি মনোনীত করে তার প্রতি আমি আমার বাণী ওহি করেছি এবং তাকে নবীর রসুল বানিয়েছি এটি কোনো আশ্চর্যের বিষয় আর তাকে আমি বলেছি আন নাস হে নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তুমি মানব জাতিকে সতর্ক সাবধান করো আল্লাহর আজাব থেকে আল্লা পাখির বিরুদ্ধাচরণ থেকে ওই সব মানুষরা বিশেষ করে যারা অসতর্ক যারা অবাধ্য যারা আল্লাহ ফাকরুল্লা আলমিনের বিধানের বাস্তবায়ন করতে চায় না তাদেরকে সতর্ক সাবধান করো তাদেরকে জানিয়ে দাও অবাশের ইল্লা দিনা এবং সুসংবাদ দিয়ে দাও ওই সব লোকদেরকে ইলে দিনা যারা বিশ্বাস করেছে বিশ্বাসী লোকেদের জন্য মমিনদের জন্য রয়েছে সুসংবাদ নবী এ কারিম সাল্লা সাল্লামকে আল্লাহ ফাকর সুসংবাদ বলেছেন আর যারা অবিশ্বাসী তাদেরকে সতর্ককারী ছিলেন রাসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম আন্না কাদাম আসিদ কিন্দারহীম এই মমিনদের জন্য রয়েছে তাদের প্রতি পালকের নিকোট মহাপুরস্কার উত্তম পুরস্কার কাদামাশিদ্দিন মানে উত্তম পুরস্কার যা বাস্তবায়িত হবে কালাল কাফেরুন ইন্ন হাজাল সাহের মবিন যখন কোরআনী নাজিল হইল নবী করিম সাল্লি প্রতি নবী করিম স্লিহিসালাম বললেন ইন্নি রসুল্লাহ জামিয়া তোমাদের জন্য আমি রসুল হেসেছি তখন কাফেররা বলেছিল ইন্না হাজ আল্লাহ সাহের মবিন এটি হচ্ছে সুস্পষ্ট এই ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট জাদুকর এ তো জাদুকর জাদুর কথা বলছে তাদের যুক্তি ছিল যে কোরআনের আয়াত যেসব শনে যে সব নাবালক ছেলেরা শনে। তারা শুনলেই ইমানের দিকে আকৃষ্ট হয়ে যায় ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তারা রাসুল্লাসাল্লামের নিয়ে আসা দিনকে মেনে নেই এবং তাকে ভালোবাসতে লাগে তাহলে এতে রয়েছে জাদু এইভাবে মানব জাতিকে ধোকা দিত আরব মুশরেকরা আল্লাহ পাক এর সাদ করছেন তারপরে তার সৃষ্টি সূচনার কথা আলাল আস নিশ্চয় হে মানুষ তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ পাক যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিনে সোম্মস্তাওয়া আল আল আস অতঃপর তিনি আরসের ওপর সমুন্নত হয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন ছয় দিন আসমান জমির সৃষ্টি করার পরে তার আড়সের ওপর তিনি সমুন্নত হয়েছেন এটা আমরা বিশ্বাস করব। আমরা বলবো না যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান আল্লাহ পাক সবকিছুতেই বিরাজমান বরং এটি পথভ্রষ্টদের কথা এবং পর হাদিসের বিপরীত কথা ইয়দাব্বেরুল আমর তিনি সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে থাকেন মামিন শফিন ইল্লামিমবাদ ইদনে আল্লাপাকের হুকুম ছাড়া কোনো ব্যক্তি কারও ক্ষেত্রে সুপারিশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাকরুল্লা আলমিনের অনুমতি না হবে জালকুম আল্লাহ রব্বুম এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক ফাহতরাং তোমরা তারই এবাদত করো আফা আল্জা কেরুন তোমরা উপদেশ নিচ্ছ না আল্লাহ ফাকরবুল্লা আলমিন এরশাদ করছেন যে এলাই হেমার যেরকম জামিয়া তোমাদের সকলকে পাকের কাছে ফিরে যেতে হবে ওয়াদ আল্লাহ হাক্কান এবং আল্লাহ ফাকর্বুল্লাহ ওয়াদা চিরসত্য ইন্না হইয়বদাউল খালকা সোম্মাই সেই আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন প্রথমবার সৃষ্টি করেছেন সোমবায় ওইদ অতপর তিনি পুনরায় সৃষ্টি করবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন লিয়াজিজি আল্লাদিনা আমান ও আমেলুস জাতি করি করে পাক ওই সব লোকদেরকে যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ন্যায়সঙ্গত উত্তম প্রতিদান দেন। দিন কাফারু আর যারা কাফের হয়েছে আল্লাহম সার আবুমিন হামিম তাদের জন্য উত্তপ্ত পানীয় রয়েছে জাহান্নামে তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে গরম করা উত্তম তো আজ আর আল্লাহ তো সেই সত্তার নাম যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তেজদীপ্ত করে তার মধ্যে আল্লাহ পাক আলোর জোতীয় রেখেছেন এবং আল্লাহ পাক রাব্বুল আলমিন তাতে তাপও রেখেছেন ওয়ালকামারা নুরা এবং চন্দ্রকে করেছেন আলোকময় ওকাদ্দার রহমান আজেল এবং চন্দ্রের কক্ষগুলিকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন প্রত্যেক দিন চন্দ্র এক এক স্থান থেকে দেখা যায় এবং এইভাবে তার কক্ষগুলিকে অতিক্রম করে মাস শেষ হয় धीरे धीरे चंद्र देखते पाए चिकन हुए गोलकार धारण कर पूर्णिमार चाँदे जाए लेता आलम आदा दस्से नीन आल्लाक चाँद के आल्लाक रब्बुल आलमीन ये सृष्टि कराँ कक्ष आल्लाक निर्धारित करते कर तुम्हरा बचर संख्या जानते पर हिसबाब करते पर बचर संख्या सप्ताह जानब मासबरे बचर जानब ये जुगर हिसाब करती पर माँ खाल्ला जालिकाइल्ला हक अल्लाह फक रब आलमी ए सब एम सृष्टि करें बर उपकार सृष्टि कराँदे और दिनी फायदा रेचा रे सम्पर्कित हमारे हज चाँदर सपर्कित हमें सियाम यौरजे सम्पर्क हे चाँदर स স্তারিত ভাবে আয়াত সম বর্ণনা করে থাকেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের দিকে ফিরে আসছি জটিলতা কমাতে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 আলোকে জীবনের বহু সমস্যার সমাধান প্রতিপয় দিন মাসায় প্রতি সোমবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 जरा तुम बिरोधिता करम बंधु शत्रु के परित ना कर जय करता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 शाहिद्ला खान मदनी, हाफेज एबी एम जमन बिन बिन अब्दुसलाम, जहांगीर मदन डेजुल्लाजफ्बर जहांगीराम दायित्व देखिदा ছয়াদিফিস নিঃসন্দেহে রাত এবং দিনের আবর্তনে আমর খালাক আল্লাহ ইসলামাওয়াত আর আসমান এবং জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন শেষ হবে আয়াতিন বহু নিদর্শন রয়েছে লিয়ত্তা কোন সংযত জাতির জন্য যারা পাপ থেকে বাঁচতে চায় যারা আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে চায় আল্লাহাকের নাফারমানি থেকে বাঁচতে চায় পাক পবিত্র জীবনযাপন করতে চায় তাদের জন্য বহু নিদর্শন রয়েছে যা দেখে আল্লাহ পাক রব্বুল জানতে পারবে এবং তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে মহান আল্লাহ তারপর ইরشاد করেছেন ان الذين لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا واتم ان بها والذين هم عن اياتنا غافلون اولئك النار بما كانوا يكسبون মহান আল্লাহ ইরشاد করেছেন নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয় অর্থাৎ আল্লাহ পাকের সাথে একদিন সাক্ষাৎ করতে হবে এতে বিশ্বাস করে না যখন الدنيا এবং পার্থিব জীবন थके जा भोगविल सामग्री पे नेतृत्व पे धन सम्पद पे ख्याति पे मग्न रत्मा तश्चिंत हो गए मन हम चिरकाल एखे आयान्ना मालू आखलदा ते तर धन सम्पद त चिरकाल एखने रखे ए रकम तर मन मिजाज हो गए बल्ला दिन हम आया नागा फिलन एमार विधान समूह थे अनबहित গুলায় কমার হচ্ছে নাইম। আল্লাহ আল্লাহাক বলছেন যে নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে সৎ করবে ইহদি হিম রব্বে ইমানিম তাদের ইমানের কারণে তাদেরকে তাদের প্রতিপালক রাস্তা দেখাবেন এই রাস্তা দেখাবেন কিসের কোনো কোনো তার শ্রীকানগর বলেছেন যে তাদেরকে রাস্তা দেখাবেন অর্থাৎ পুল সেরাত তাদেরকে অতিক্রম করার আল্লাহ পাক তৌফিক দেবেন তাজরি মিন তাহা তেহমুল আনহার এবং তাদের নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে ফি জানাতের নাইম নিয়ামত ভরা জান্নাতে দা ওয়াহুম ফি হা সেই তার অবস্থান করবে এবং সেখানে তাদের আহ্বান হবে তাদের দুয়া হবে সুভানাকা হে আল্লাহ তুমি পাক পবিত্র و تحیئتهم فيها السلام. تا دير تا دير سلام و سخانه تادر অভিবাদন হবে তাদের سلامهর আদান প্রদান হবে سلام বলি السلام عليكم ورحمه الله وبركاته سلام বলবে و اخر دعواههم ان الحمد لله رب العالمين এবং তাদের শেষ দোয়া হবে শেষ আল্লাহ পাককে ডাক হবে আল্লাহ পাককে তারা ডাকবে ই বলি সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি الله للناس الشر بالخير লাকিয়া এলাইহিম আজালহম ফানাদ আলী কাহা আনাফিয়া তুইয়া মাহুন আল্লাহফাক বলছেন যে আল্লাহাক যদি মানব জন্য অনিষ্টের ক্ষেত্রে তাদের অনিষ্ট করার ক্ষেত্রে তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তাড়াহুড়া করতেন এসতে যা আলহমিল তারা যেমন কল্যাণের সাথে তাড়াহুড়া করে কল্যাণ হাসিল করার জন্য দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যেমন তাড়াহুড়া করে এই ক্ষেত্রে বৈধ অবৈধ অধিকাংশই পার্থক্য করে না আল্লাহ পাক যদি ওই রকম তাড়াহোড়া করতেন তাদের শাস্তি দেওয়ার লাকজি এলিম আজালহম তাহলে তাদের নির্ধারিত সময় ওই সম্পর্কে ফায়সলা করে দেওয়া হইতো অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দেওয়া হইতো ফানাদার জোন আলেকা আনা তবে আমি ওই সব লোকদেরকে ছেড়ে দিই যারা আমার সাক্ষাতের আশাবাদী নয় যারা আমার সাক্ষাতে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় জবাবদেহিতে বিশ্বাসী নয় তাদেরকে আমি ছেড়ে দিই তারা তাদের সীমা লঙ্ঘন আর বাড়াবাড়িতে ঘুরপাক আল্লাপ আল্লাহ বলছেন যে যখন কোন মানুষকে কোন বিপদ আপদ এসে স্পর্শ করে বিপদ আপদ যখন এসে পড়ে বালামসিউদ এসে পড়ে তখন আমার কাছে দোয়া করে আল্লাপাকের কাছে তখন দোয়া করে শুয়েও দোয়া করে বসেও দোয়া করে দাঁড়িয়েও দোয়া করে আল্লাহ পাককে সর্বদাই ডাকতে থাকে বিপদে পড়লে সবসময় আল্লাহ পাককে ডাকে এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাবনা আর যখন আমি তাদের এই বিপদকে দূর করে দিই রোগ ব্যাধি দূর করে দিই যদি কোনো বালামসিবত থাকে তাহলে তা দূর করে দিই অভাব দূর করে দিই মার্রা কা আল্লা কেটে পড়ে এমন ভাবে যে মাসাহ মনে হচ্ছে যে কোনো আমার কাছে কোনো দুয়াই করেনি তারা কোনো আমার দ্বারস্থ হয়নি আমার মুখাপেক্ষী হয়নি যে তাদের কোনো অনিষ্ট স্পর্শ করেছিল এবং তারা অভাবগ্রস্ত হয়েছিল আর আমার কাছে দোয়া করেছিল এরকম মনে হয় কখনো তারা করেনি কাজারি হাজুই মুশারিফিন যা আমল করত এই সীমালংঘন বাড়াবাড়ি যারা করেছে তারা এই সীমালংঘনকারীরা যা আমল করেছিল এটাকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে এইরকম ভাবে বলছেন যে নিশ্চন্দে আমি হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হে তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি হে আরব তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি লম্মা যখন তারা জুলম অত্যাচার করেছিল ও যা আতুম রসোল ভাইয়নাথ এবং তাদের নাবির আসুলগন তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন অমা কানুলেই ও মেনু এবং তারা ইমান নিয়ে আসার মতো ছিল না কাজা নজিজেল কমল মুজুর মিন এইভাবে অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি ফিল সোমা জিয়া আল্লা কুমা অতবার তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিসিক্ত করেছি আগের জাতিদেরকে ধ্বংস করে দিয়ে আগের জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তোমাদেরকে তাদের পরে স্থলাভিস্ত করেছে পৃথিবীতে দেখার জন্য যে কেফাত কর্ম কেমন আল্লাহাদ করেছেন যে যখন তাদেরকে পড়ে শোনানো হইতো আমার আয়াতগুলি এই আরবের কাফের মুশ্রেকদেরকে যখন আমার আয়াতগুলি পড়ে শোনানো হয় সাক্ষাতে আশাবাদী নয় পরকালে বিশ্বাসী নয় এই কোরআন আমাদেরকে মৃত্যুর পর আবার এই সব কথা শোনাইছো সব কথা শুনতে চাই না এ কোরআন ছাড়া অন্য কোনো কোরআন নিয়েছো আহ্বাদ দিল অথবা এটাকে রদবদল করে দাও এর মধ্যে কিছু হেরফের করে নিয়ে আসো যেটা আমাদের মনপুত হবে কুল হে বলে দাও মা মায়াকুন আন ওব্যিল কায়সি আমার এই ক্ষমতা নেই যে আমি নিজের পক্ষ থেকে এই কোরআনী করিমকে রদবদল করবো ইন আত্মা ইলে আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে ওই করা হয় আল্লাহ পাক ওহি করেছেন পরকাল সম্পর্কে তা তোমাদের সামনে পেশ করেছি আল্লাহ পাক ওহি করেছেন তার একত্র সম্পর্কে তহির সম্পর্কে তা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর তোমাদের খেয়াল খুশি কথা আমি নিয়ে আসব এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ এটা আমার ক্ষমতার বাইরে আল্লাহ পাক অনুমতি আমাকে দেননি ইনি আখাফো ইন আসাই তো রব্বী আজাবা ইয়িন আজিম কারণ আমি ভয় করি যদি আমি নাফরমানি করি তাহলে আমার রব মহাদিবসে তার আজাবে পকড়াও করবেন সেই মহাদিবসের আজাবকে আমি ভয় করি আল্লাহ পাক বলছেন যে ইননি আখাফো ইন আশাই তোরব্বি আজাবা ইয়ুমিন আজিম নবী করিম সাল্লাম তাদেরকে বলতেন যে আমি ভয় করি আমি যদি না আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাকে আমি আলীকুম পাক যদি চাইতেন তাই মা তালাউত এই কোরআন তোমাদেরকে আমি পাঠ করে শোনাতে পারতাম না আল্লাহ তোমাদেরকে এই কোরআন সম্পর্কে জানাতেন না তোমরা এর থেকে অনবহিত থেকে যেতে ফাঁকাত আলাফিক অমর আমিন কাবলিহি এর পূর্বে তোমাদের মাঝে দীর্ঘকাল আমি বসবাস করেছি চল্লিশ বছর ধরে নবী করিম সাল্লাহি সাল্লাম নবী হওয়ার আগে এই আরব মুশ্রেক মক্কার কাফেরদের মাঝে বসবাস করেছেন আর সেই যুগে নবী হওয়ার আগে আরবের মুশ্রেক কাফেররা পত্রলিখরা নবী করিম সাল্লাহি আসাল্লামকে আসা আদেক সত্যবাদী বলতো আল আমিন বিশ্বস্ত বলত এবং তার বিশ্বস্ততা আর তার সততা তাদের মাঝে খ্যাতি লাভ করেছিল তাহলে এতদিন আমি কোনো মিথ্যা কথা বললাম না এতদিন কোনো বিশ্বাসঘাতক করলাম না আর এখন তোমাদের সাথে সুতরাং শুনে রাখো ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আউকাজ আয়াতি অথবা তার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে জেনে রাখো ইন মুজরে অফরাদী তারা কখনো সফল কাম হবে না আল্লাহ যে এই মুশ্রেক পত্তিখিরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে এমন কিছুর এবাদতবন্দি করে উপাসনা করে যেগুলি তাদের ক্ষতি সাধনা করতে পারে না ওয়ালায় তাদের কাজেও আসতে পারে কোনো উপকারও করতে না বরং নিজেরও উপকার করতে না। ওয়া এবং এরা বলেই আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে থাকে অন্যকে আহ্বান করে থাকে তারা যেখানকারী লোক হোক না কেন আর যেই শ্রেণীর লোক হোক না কেন যেই দল থেকে হোক না কেন তারা বলে হা ওলা ইন্দাল্লা এরা তো আল্লাহ নিকট আমাদের জন্য সুপারিশ করবে তাহলে মুশ্রিক যারা পত্তলিক ছিল আরবের যেসব পুতুলের প্রতিমার পূজা করত। সেগুলি শুধু মাটির উপাসনা মাটির পূজা ছিল না বরং সেগুলির পিছনে ব্যক্তি ছিল সেসব ব্যক্তিকে তাদের মরে যাওয়ার পরে ধীরে ধীরে তাদের প্রতিমূর্তি তৈরি করে সেসবের উপাসনা সেসবকে ডাকা সেসবের পূজাও শুরু হয়েছে এইভাবেই মনে রাখবে যে যারা আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে থাকে তাদের এন্তকালের পরে তাদের অবস্থা ওই আর তারাও মনে করে যে এরা তাদের জন্য আল্লাপ পাকে দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতি নিয়ে যাবে তাদেরকে একা ছেড়ে যাবে না এবং তাদের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাধ্যম অশিলা এই সব কথা তারা বলে থাকি। পৃথিবীর যত মুশ্রেক বহুত্ববাদী রয়েছে তাদের আকি দেয় জানেন না সুভানা তিনি তো পাক পবিত্রে খুন আর যা কিছু তারা শরীর করে থাকে যা কিছুকে আল্লাহ পাকের অংশী বানিয়ে থাকে যে সব বাতির মাবুদকে তা থেকে আল্লাহ পাক অনেক উর্ধে আল্লাহ একটি জাতি ছিল আদম আলি সালামের পরে দীর্ঘ যুগ পর্যন্ত মানব জাতি একত্রের ওপর ছিল তৌহিদের ওপর ছিল একমাত্র আল্লাহ পাকে বন্দী করতো ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহোমা বর্ণনা করেছেন যে নু সালামের জাতিতে প্রথম শির্কের উৎপত্তি হয় আল্লাহ পাক এরশাদ করছেন ওলা কালে মতন সাবাকাত হে নী তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি বাণী আগেই না হয়ে যেত যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোন জাতিকে হঠাৎ করে ধ্বংস করে ফিম দেন তাহলে সব ব্যাপারে তারা মতভেদ করছে সব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের চূড়ান্ত মীমাংসা হয়ে যেত এখানে আমার তফসির আজকে শেষ করছি আল্লাহাক তৌফিক দান কর আল্লাহরুল তৌহদিকে ধরা তৌফিক দান করবী করিম সসন্নতাবি জীবন যাপনে যেন তৌফিক দান কর সুবাহ রব্বিক রব্বুল ওসালাম আলমুর সরিন আলহামদুলিল্লাহ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 যাদের তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি কাল রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়